السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفعه ونؤمن به ونتوكل عليه ونعوب بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم, يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا منهم গত সপ্তাহে আমরা দিনের উপর অটল থাকার যে বিষয় আলোচনা করেছি দিনের উপর অটল থাকার জন্যে যেমন কিছু বাধা আছে শয়তানের বাধা নক্সের বাধা আপন জন পারিপার্শ্বিক পরিবেশ এগুলোর বাধা ঠিক দিন উপর অটল থাকার জন্যে কিছু সহায়ক লাগে বাধা যেমন ডিঙ্গাইতে হয় আবার কিছু সাপোর্ট লাগে যে সাপোর্টে আপনি দিন উপর কায়েম থাকবেন সহজ কথায় সাপোর্ট তো আমরা বুঝি কোরআন হাদিস তার কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ করলে ইমান চলেও যাবে এটাই ঠিক তবে কিছু কথা আছে কোরআন হাদিস সরাসরি আমাকে সাপোর্ট করবে না আমি তো জানি না আমাকে সাপোর্ট করবে কি আমি তো সাপোর্ট নিতে হবে গাড়ি তো আমাকে ধরতে হবে যে গাড়ি কোনটা চিটা যাবে এটা তো আমার জানা থাকতে হবে গাড়ি তো ঠিকই আমাকে চিটাং নিয়ে যাবে উঠলে কিন্তু আমি চিটা গাড়িতে উঠি নাই আমি জানি না কোনটা চিটা আং যায় আমি খুলনার গাড়িতে উঠে গেলাম তো গাড়ি তো আমাকে চিটাং নিয়েই যাবে কিন্তু আমি চিটা গাড়িতেই উঠলাম না কারণ গাড়ির গন্তব্য আমি জানি না তো কোরআন হাদিস তো আমার সাপোর্ট আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এটা তো ঠিক আছে তো কোরআন হাদিস আমি বুঝি না আমি তো জানি না এখন কোন জায়গায় পাড়া দিয়ে কোন জায়গায় চড়ে বসে যাব চিটাগান সেখানে আমি খুলনা চলে যাই কি না এটা তো এক বড় প্রবলেমের বিষয় এই জন্য আমাকে কিছু বাহিরের সাপোর্ট নিতে হবে যারা আমাকে সহায়তা দিবে যেন আমি কোরআন এবং হাদিসের উপর কায়েম থেকে সেরাতে মুস্তাকিমের উপর চলে শয়তান নফ এবং পারিপার্শ্বিক বাধা ডিঙ্গিয়ে আমার রপকে পেতে পারি সেই জন্যে কোরআনে ক্যারিমের হুকুমও আছে যে সাপোর্টগুলো কি যারা তোমাকে কোরআন হাদিসের উপর চলতে সহায়তা দিবে। এই সাপোর্টগুলোর মধ্যে দেখতে হবে আমাকে রসুল করিম সাল্লা আলী আসাল্লামকে আল্লাহ তালা কি মিশন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহাল রসুলকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন যেই পদ্ধতিতে তিনি মানুষকে দিন শিখাইছেন যেই পদ্ধতিতে তিনি কোরআনের উপর আমল করা শিখাইছেন ওই পদ্ধতিগুলাই হচ্ছে আমার আসল সাপোর্ট ওই পদ্ধতিগুলো নিয়ে যারা কাজ করে তাদের সহায়তা নিয়েই আমি কোরআনের উপর চলব সাল্লাম আমাকে আপনাকে দিনের উপর চালাইতে কি পদ্ধতি গুলো গ্রহণ করেছেন আল্লাহ মমিনের উপরে এসান করেছেন দয়া করেছেন রসুল পাঠাইছেন এটা এক দয়া রহমত কোরআন নাজিল করেছেন এটা এক রহমাত কিন্তু ওই রসুলকে আল্লাহ যে পদ্ধতিতে দিনের উপর রসুল মেহনত করেছেন ওই পদ্ধতিগুলাকেও রব আলমিন রহমত বলছেন গাজিয়া ভিন্ন কোনো পদ্ধতি গ্রহণ করাকে কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো পদ্ধতি গ্রহণ করাকে শিখ বেদাত বলে উড়াইয়া দিতে পারবেন না আল্লাহ তালা নিজেই বলছেন যে রসুল যে পদ্ধতিগুলো গ্রহণ করেছেন এই পদ্ধতি গ্রহণের মাধ্যমে যারাই দিনের উপর থাকবে তারাই সাধারণ মানুষকে দিনকে সাধারণ মানুষের দিনকে সাধারণ মানুষের ইমামকে সাধারণ মানুষের আল্লাহ এবং বান্দার যে সম্পর্ক সাধারণ মানুষের সাথে আল্লাহর যে সম্পর্ক এই সম্পর্ককে কায়েম করার জন্যে ওই পদ্ধতিগুলো যারাই গ্রহণ করবে তাদেরকে তোমরা রসুলের মতো মুরবী মানবা দয়া করেছেন তাদের কাছে রসুল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে এটা একটু খোলাসা দরকার এখানেও আমাদের অনেক ভ্রান্তি আছে আল্লাহ তালা রসুল পাঠাইছেন আমাদের মধ্য থেকেই এটা তো একটা বুঝি আমরা যে মানুষের মধ্য থেকে আল্লাহ তালা রসুল পাঠাইছেন এটাই কথা আল্লাহ তেরিস্তা পাঠান নাই আল্লাহ তালা জিনকে পাঠান নাই এটা একটা দয়া কারণ পরিচিত জন জানাশোনা মানুষ যখন আপনাকে কোনো কথা বলবে সেটা গ্রহণযোগ্যতা পায় অপরিচিত কারো কাছে গেলে সে যত দামি কথাই বলুক তাকে আপনি চিনেন না তার কোনো মূল্য নেই আমি যে কথাগুলো বলতিছি আপনাদেরকে আপনারা যত আগ্রহের সাথে শুনতেছেন ঠিক এই কথাগুলোই যদি অপরিচিতা মানুষ থেকে জানতে চায় তো আল্লাহ তাহারা বলতেছেন এটা একটা দয়া তোমার উপর যে আমি রসুল পাঠাইছি তোমাদের মধ্য থেকে জিন পাঠাই ফ্রিস্তা পাঠাই যার সাথে তোমার সম্পর্ক নাই যে তোমার সমাজ বুঝবে না যে তোমার পরিবেশ বুঝবে না তোমার স্বভাব বুঝবে না যদি স্বভাব না বুঝে সে চিকিৎসা কেমনি দিবে তোমার রোগ না ধরতে পারলে চিকিৎসা কেমনি দিবে তোমার এই জন্য আমি তোমাকে এক দয়া করছি যে তোমার তোমার কাছে রসুল পাঠাইছি তোমার মধ্য থেকে এইটা থেকে একটা জরুরি বিষয় বের করা আমাদের আমরা অনেকেই পীর ধরি ভালো কথা পীরের মুড়ি ধরি ভালো কথা উদ্দেশ্য কি পীর আমাকে জাননাতে পৌঁছে দিবে এই উদ্দেশ্য নাকি না উদ্দেশ্য হচ্ছে তিনি একজন আলিম আল্লাহওয়ালা কতগুলো ভুল আমরা করি পীর একজন আলিম আল্লাহ হবে পীরের সন্তান পীর এই এক জাহালত পীর তো মীরাশি সম্পত্তি না বাবার অন্তঃকালের পর সন্তান পীর হয়ে গেল এই জন্যেই কোনো কোনো মানুষ সমস্ত পীরদেরকে ভণ্ড বলে সব পীর ভণ্ড হক্কানি পীর বলতে কিছু নাই সেদিন এক আমাদের পরিচিত মুখ নাম বললাম না তার এক ভিডিও দেখলাম তিনি বলতেছেন হ্যাঁ পীর ধরবেন যেমন চোর ধরেন কত বড় কথা শুনলে খারাপ লাগে পীর ধরবেন যেমন চোর ধরেন মানে চোর ধরে যেমন উত্তম মাধ্যম চলে পীর ধরবেন উত্তম মাধ্যম দিবেন এটা কেন বলতেছে এটা বলতেছে এজন্য জন্য যে আমাদের যাহার কারণ আমরা আমার শরীয়ত সম্পর্কে নিজে জানেন কিনা শরীয়ত এর চলতে আমার একজন সহায়ক দরকার একজন প্রদর্শক দরকার এখন তিনি নিজের শরীরত জানেন কিনা তার কোন চিন্তা নাই আমি দেখলাম তার তো হাজার হাজার ভক্ত তিনি যদি খারাপ হন এত হাজার হাজার মানুষই কি ভুলে আছে এই এক ভ্রান্তি আমাদের হাজার হাজার ভক্ত শৈতানের হতো শয়তানের ভক্ত কি রসুরার নবীর থেকে কম বলেন তো শয়তান ভালো এই ভক্ত সংখ্যাই যদি বিষয় হয় তো শয়তানের ভক্তই তো বেশি কোরআনে কেরিমে বহু জায়গায় আসে তার অধিকাংশই তারা বুঝে না নির্বোধ আল্লাহ তালা বলতেছেন অধিকাংশই খারাপ আমরা যে ভুলটা করি এটা হচ্ছে অনেক হক্কানি পীর আছেন তাদের কাছে আমরা যাই শুধুই আনুষ্ঠানিকতার জন্য আমি একদম খোলাখুলি বলি কথা ওই ছেলেও দেখতেছি আছে চরমনাইতে যাবে চর্মনাই এক ছেলে এখানে আছে আমি দেখছি আমার কাছে মশওয়ার জন্য আসছে যাবে কি না চর্মনাইতে যাবে তাই আমি বললাম যাবা ভালো কথা হক কি হক না সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না হক ধরে নিলাম ধরে নিলাম না হক কিছু সমস্যা থাকতে পারে এখন তুমি সেকারে যাবা কি যাবা এটা আমার কাছে যখন পরামর্শ জন্য আসছে আমি বললাম যাবানা যাবানা কেন যাবানা এই জন্য যাব না পীর মানি আমি ধরে নিছি কারো কাছে বাইয়া থা আমার খালি নাম হইলে হইলো অমুকে আমার পীর বাস তার সাথে আমার আর কোনো যোগাযোগেরও দরকার নাই আমার দিলের হালত তার কাছে বলবো তার কোনো সুযোগও নেই ওই কোথায় চরমণের পিসে সারা বছর সারা বাংলাদেশ তিনি ঘুরে বেড়াবেন দাওয়াত বিভিন্ন প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম থাকে এসলাই প্রোগ্রাম থাকে ওয়াজ নাফিল থাকে সারা বাংলাদেশ ঘুরবেন এখন ওই পীঠ থেকে আপনার কিছু পাইতে হইলে সারাক্ষণ তার পিছনে পিছনে থাকতে হবে না আপনার পক্ষে সম্ভব না আর দিন জানার জন্য আল্লাহ তা বলতেছেন আমি তোমার উপর দয়া করছি যে তোমাকে তোমাদের মধ্য থেকে একজন রসুরকে পাঠাইছি কেন যাতে তোমার আর তার সাথে সম্পর্কটা দূরত্বের সম্পর্ক না হয় কি বুঝা গেল কারো থেকে উপকৃত হইতে হইলে তার সাথে আমার সম্পর্ক দূরত্বের সম্পর্ক হবে না কাজ হবে না তো এখন পীর থাকে কোথায় আমি থাকি কোথায় এখন আমি আমার নিজের এসলাহের জন্য মরিদ হইলাম নাকি নামের জন্যে মরিদ হইলাম আমি চরমায় পিস আমি তো তাই দেখছি এই জন্যই তো তারা এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পায় যে সব ভন্ড কারণ আমি তার থেকে আগে। এক মুরিদ পাইছি আমরা সারসিনার মু সাহেবের মুড়ি বুড়া মানুষ তো বুড়া মানুষ পাইলে হজের মধ্যে সফরের মধ্যে তো সব এক হয়ে যায় বুড়ার জয়ার নাই সব এক সাথে ওই মুরব্বীর সাথে আমরা কয়েকজন ছিলাম শুধু মুরব্বীর সাথে মজাক করা হইতো মুরব্বী মানুষ বুড়া মানুষ তো আজকে ৩০ বছর প্রায় উনি ওই পীর সাহেবের মৃত দেখেন ভুল বুঝবেন না আমি ওই পীর সাহেব ভণ্ড না হক এই বিষয় আমার আলোচনা না বাস্তবতা বলতেছি যে আমাদের সমস্যাটা কোথায় ওই পীর সাহেব তিরিশ বছর আজকে ওই পীর সাহেবের মরিদয় আমার চাচা তো আমার তো কাজ হইল যে কোন সফরে সাথীদেরকে নিয়ে একটু বসা কিছু কথা যদি সম্ভব হয় বিশেষ করে সুরাগুলো ঠিক করা না মাঝের সুরাগুলো ঠিক করা তো ওই পীর চাচার কাছ থেকে শুনছি আপনি বলেন সুরে ফাতেহা বলেন আল্লাহ আকবার। তো সুরে ফাতেহার হালত তো আপনি যে আজকে তিরিশ বছর ওই পীর সাহেবের মরির হইলেন আপনার সুরে ফাতে হাই ঠিক হইল না তা আপনি কি লাভ হইলো আপনার তার কাছে কেন যাবেন তার কাছে তার কাছে যাওয়ার আপনার মাকসারটা কি শুধুই কি সম্পর্ক যদি এটাই চিন্তা হয় যে একজনের সাথে যাবেন না কেউ কাউকে জাননাতে নিয়ে যেতে পারবে না তাকে আমরা বলতেছে আপনি বলেন নিজের সম্পর্কে রসুলকে বলতেছেন আল্লাহ আপনি নিজের সম্পর্কে বলেন নিজের সম্পর্কে বলতেছি যে আমি কোন উপকার করতে পারবো না ক্ষতিও করতে পারবো না আল্লাহ যেটা ফায়সলা করেন সেটাই আমি গায়েব জানি না রসুল এই আয়াতি বলতেছেন রসুল আমি গায়বও জানি না আমি যদি গায়েব জানতাম সব ভালো বিষয়গুলো আমি বাছাই করে নিয়ে নিতে পারতাম আমি কোনো মুসিবতে পড়তাম না রসুল যদি গায়েব জানতেন তো ওহুদের মাঠে গিয়ে রসুল এতজন সাহাবিকে ওই হুমকির মুখে ঠেলে দিতেন না সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন রসুল যেতেন না যে না ওই জায়গায় আমার সত্তর জন সাহাবি চলে যাবে ওইখানে আমি যাব না করতেন না অন্য কোনো চিন্তা করতেন তো রসুল কেননা তাহলে নিজেই বলতে চান আপনি বলেন এই রকুল আমলের হিসাব তোমাকে দায়িত্ব নিতে পারবে কেউ না বিন্দু মাত্র গুণা যদি আপনি করেন তার যা যা আপনাকে পাইতে হক কেউ কারোটা দায়িত্ব নিবে না আখি ওর মেরা আয়াতাম দিন মার উমিন আখি ভাই সম্পর্ক ভাই ভাই থেকে ভেঙে যাবে মা সন্তান কি চিনবে না সন্তান মা কি চিনবে বাবা সন্তান কি চিনবে না কাউ কি না সেই এখানে বসে বসে ভাবতেছি নিজবতের কারণে ওই যে দশ বছর আগে একবার রুমাল ধরছিলা আর সাথে সাথে ওয়াদা করছিলাম বাস কতটুকু কাজ সারা আমি জানে যে চলে যাব এত সোজা না একজন আল্লাহ হাক্কানি পীর তার সাথে আমার সম্পর্ক গড়তে হবে কোনো সন্দেহ নাই আমরা অস্বীকার করি না কারণ কারণ হচ্ছে তুমি ইমানি ইমান এনে থাক তোমার দুইটা দায়িত্ব দিয়ে দিলাম উত্তাকুল্লাহ এক দায়িত্ব হচ্ছে আল্লাহ কে ভয় করুমাহিক মনে হয় যেন এমন যে আল্লাহকে পাওয়া আল্লাহকে ভয় করার একটা তরিকা আল্লাহ তারা শিখিয়ে দিতেছেন কোন নেককারদের সাথী হয়ে যাও নেককারদের সাথী হয়ে যাও এখান থেকে মুবাসিরা সুন্দর কথা বের করেছেন আমরা অনেকেই বলি যে হজুর হকানি আল্লাহ আলাহ আলেমের সাথে যে সম্পর্ক গড়ব আল্লাহ আলাহ কই পাব খোঁজেই তো পাই না কেমনি বুঝবো কেব আল্লাহ আলাহ আলেম খোঁজেই পাইনা নাই কোন ভালো মানুষ নাই ততদিন কোন সন্দেহ নাই কারণ আল্লাহ তুকুমে এমন কোন বিষয় বান্দার উপর আল্লাহ হুকুম করেন না যেটা বান্দার সাধ্যে না আমাকে খুঁজে এখন নেককার পাই না বইলা কারো সাথে সম্পর্ক গর্ব না এটাকে বিদা সিঁড়ি বলে দূরে সরাইয়া দেব এটা একটা ফালতু বিষয় এজন্যে বলি খাবারের মধ্যেও ভেজাল আছে আছে না ফরমালিন আছে না খাবারে খাবার ছেড়ে দিছেন খাবার তো ছাড়েন নাই ও যাতে মাতাল তালে ঠিক একটা কথা বলে শুনতে খারাপ লাগে খাবার তো ছাড়েন নাই এই অজুহাতে যে খাবারের মধ্যে ভেজাল আছে তাহলে আল্লাহ আল আলামের মধ্যে ভেজাল আছে এই কথা বলে আলেমদের সাথে সম্পর্ক কেন ছাড়লেন মন্দির ভালো যতটুকু সম্ভব না যে কথাগুলো বলছিলাম ওই যে এই কথা থেকে প্রসঙ্গটা আসছে আয়াত আল্লাহ তালা পান্দার উপর রহম করেছেন যে রসুলকে তার মধ্য থেকে পাঠাইছেন বোঝা গেল যিনি আমার সংশোধন করবেন তার সাথে আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা থাকবে না একজন মানুষ একজন আল্লাহ এই সিস্টেমে আমার সংশোধনের ব্যবস্থা করেন নাই একজন মানুষ একজন জিন আল্লাহ এই সিস্টেমে আমার ব্যবস্থা করেন নাই। আল্লাহ মিন নিজেদের মধ্য থেকে একজন লোক পাঠাইছে পরিচিত যিনি তোমার সমাজ তোমার হাল তোমার হাকিকত তোমার বাস্তবতা সব জানেন তিনি সেই হিসাবে তোমাকে চিকিৎসা দিবেন তো এই জন্য বলি এই সমস্ত নাম কাতে পীর ধরার কোন দরকার নাই কোন দরকার নাই সে আপনার পীর থাকে সেই চিঠা এখানে বসে বসে আপনি জপতেসেন কোন দরকার নাই কেন করবেন আপনার কাছে পুন আল্লাহ হওয়ার কাছে আপনি যান কাছে যার কাছে সারাক্ষণ আপনার মুসিবত দিলের মুসিবত অন্তরের সমস্যা এগুলো পেশ করতে পারেন আমার দিলের এই হালত দিলের হালত পেশ করলে তিনি চিকিৎসা দেবেন এটাই মাকসেন আপনি কখনো এটা ভাববেন না যে একজনের হাতে বেয়াত হলে একজনের সাথে আমি দিনের উপর চলব এর ওয়াদা করার কিছু না দিনের উপর চলব আপনি যেভাবে বলবেন পুরাণ হাদিস মতো সেভাবে আমি চলবো এটাই বেয়াত অন্য কিছু না কিন্তু আপনি যদি ভাবেন যে এতটুকুর দাঁড়াই আমার জান্নাত হয়ে যাবে আমার পীর জাননাতে গেলে ওই লাইনে আমিও পড়ে যাব এটা অসম্ভব তাইলে আর ফাতেমা রাহু শোকে রসুলের আপন মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি ফাতেমা রদি আল্লাহা চলে গেছেন দুনিয়ায় সহ্য করতে পারতেছিলেন না রসুলের এতে কালের পর কানতেন আর বলতেন আরবি কবিতা তিনি বলতেন যে মুসিবত আসলো আমার বাবার যে বলবে গদাইয়া দিব কিন্তু আয়াত করছেন তিনি তো কেবল রসুল একটা নির্দিষ্ট সময়ে তোমার কাছে দাওয়াত পৌঁছাইতে আসছেন তিনি যাবেন চলে যাবেন এটাই বিধি তিনি যদি চলে যান তুমি কি তুমি আবার আগে ফিরে যাবে আগের অবস্থা এই আয়াত শুনে অবস্থা ছিল তো বলেছেন যে ফাতেমা কষ্ট দেয় সে আমাকে রসুল এইরকম ভালোবাসতেন তো ফাতেমাকে ভালোবাসতেন না ফাতেমা রদি আল্লাহা রসুল কে ওইরকমই তো ভালোবাসতেন ফাতেমা রে আল্লাহ আনহা নিজেই বর্ণনা দিচ্ছেন হ্যাঁ ওই যে রুটি বানাইছেন ঘরের মধ্যে ঘটনা রুটি আপনাদেরকে ঘরের মধ্যে এরকম না এক একজন পাঁচটা ছয়টা সাতটা করে খাই ঘরের যারা আছেন সকলের ভাগে একটা একটা করে পড়ছে রুটি একটা একটা তো ফাতেমা রবি আল্লাহ আনহা ওই নিজের ভাগের অংশ যখন খাচ্ছিলেন আর ভাবছিলেন হ্যাঁ আব্বা তিনি যেন কিছু খাইলেন কিনা কলিজায় ডাক কত আদর করে কত টান আব্বা কিছু খেলেন কিনা এই চিন্তা করে রুটি অর্ধেক বাবার কাছে নিয়ে যাবে রসুলের কাছে নিয়ে আসছেন আসব বলতেছেন আব্বা এই অর্ধেক রুটি হাতিয়ে নিয়ে আসছি আপনার জন্য মেয়ে বাবার কাছে রুটি হাতিয়ে নিয়ে আসছেন অর্ধেক রুটি রসুল জিজ্ঞেস করতেছেন মা অর্ধেক রুটি বলে আব্বা সবার ভাগে একটা করেই তো করছে আমি অর্ধেক খাইছি আর চিন্তা করছি আমার বাবা কিছু খাইলেন কি না আজকে দুই দিন থেকে তোমার বাবা কিছু খায়নি ফাতেমা রাত রসুলকে এত হার করতেন একটা রুটি পাইল খাইতে পারতেন না আমার বাবা কিছু আমার সাথে থাকো চলে যাবা বরং ফাতেমাকে রসুল বলেছেন রক্ষার ব্যবস্থা করো তোমার আমুল তোমাকে নিয়ে যাবে ও ভাই আমি কই পাইলাম যে আমি এখানে থাইকা আমার কোনো ইসলামী সম্পর্ক থাকবে না সংশোধনের কোনো ব্যাপার সেপার থাকবে না আমলি জিন্দিগি তৈরি হবে না বাস এখান থেকে মুরিদ হইলাম ওই বছরে একবার ওরশে গিয়ে হাজির হইলাম বছরে একবার মাহফিলে গিয়ে হাজির হইলাম ফালগুনের মাহফিল ওমত মাহফিল হাজির হইলাম তিন দিন থাকলাম খেতাবালিস্ট নিয়ে গেলাম আবার চলে আসলাম বাস আমার জান্নাতের ওই যে বলিওম আছে যে লিস্ট আছে সেখানে নামটা লেখায় চলে আসলাম না পীর মুরুদ্দিন এই অর্থ তাইলে আল্লাহ তা এই কথা বলতেন না আপনার মুরব্বী এমন কেউ হবেন যার কাছে যে কোনো মুহুর্তে আপনি যেতে পারবেন যার কাছ থেকে যে কোনো মুহূর্তে আপনি দিনী ফায়দা নিতে পারবেন যদি এমন না হয় এই সমস্ত পীর মুরদির কোন অর্থ নাই ফালতু কাজ আমরা মনে করি ফালতু আমার পীর কেমন হবে যার কাছে যে আমার আত্মাকে পবিত্র করব বলে ওই পীরের মধ্যে যদি এই গুণগুলো থাকে তাইলেই তিনি তোমার আত্মাকে পবিত্র করার ব্যবস্থাপত্র দিতে পারবেন আত্মা পবিত্র করবেন না আত্মা পবিত্র করার ব্যবস্থা পত্র দিলেন তিনি আমার আত্মা পবিত্র করতে পারবেন না এটা আল্লাহর কথা রসুলকে আল্লাহ বলেছেন আপনি যাকে চাইবেন তাকে হেদায়ত দিতে পারবেন না আল্লাহ চাইবেন তাকে হেদায়ত দিবেন আপনার কাজ হচ্ছে এই কথাটা মানুষ পর্যন্ত দেখায় দেওয়া পীর আমাকে আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন না আমার আত্মা পরিশুদ্ধ করবেন আল্লাহ তা কিন্তু যে পন্থায় আমার আত্মা পরিশুদ্ধ হবে পীর বুজুগ আর মুরব্বী তিনি আমাকে সে পথ দেখাই দেবেন শুধু যে এই পথে তোমার আত্মা পরিশুদ্ধ হবে এই পথ তিনি নিজের মন গড়া দেখাইও হবে না এই পথ দেখাই হবে রসুল যেভাবে দেখাইছেন এই পথ দেখানোর জন্য যোগ্যতা লাগে যে কেউ আমাকে পথ দেখাতে চলবে না ভাই এই ক্ষেত্রে যেন এই প্রশ্ন না আসে যে কোরআন তো আমার সামনে আছে বাংলা অনুবাদ হয়েছে এখন কোরআন দেখে দেখে আমি দিন শিখে নেব হাদিস আসছে দিন শিখি নেব এই কথা যেন না আসে কারণ কারণ হচ্ছে এটা সহজ কথা খুব সহজ কথা আমার বাসায় একজন যাবেন অপরিচিত মানুষ এখন এই মসজিদ থেকে কেউ একজন ঠিকানা দেওয়া দিল ইমাম সাহেব এত নাম্বার গলি এত নাম্বার বিল্ডিং এত নাম্বার ফ্ল্যাট বাস আপনাকে দিয়ে দিন আপনি যাচ্ছেন একটু পরপর জায়গায় জিজ্ঞেস করেন যে ভাই মিরপুর এত নম্বর রোড কোনটা বত্রিশ মিরপুর রোড কোনটা প্রথম পরপর জায়গায় জিজ্ঞেস করেন আটকায় যান একজন আপনাকে দেখাই দিলো ঢুকলে ঝামেলা ঠিকঠাক মতো হয় আর আমার বাসা যদি কেউ সে একজন নিকৃষ্ট শ্রেণীর মানুষ না কিন্তু সে আমার বাসা চিনে দেখতে শুনতে চেহারা এত ভালো না কাপড় চুপড়া এত ভালো না সমস্যা নাই কিন্তু সে আমার বাসাটা চিনে আচ্ছা আপনি জিজ্ঞেস করি এই লিস্ট দেখে এই ঠিকানা লিখিত ঠিকানা দেখে আমার বাসা বের করা এটা সহজ নাকি যে আমার বাসা চিনে তার সাথে সাথে আমার বাসা চলে যাওয়া এটা সহজ এটাই বিষয় পীরের হাকিকত এটাই তিনি আল্লাহর ঠিকানা আল্লাহর রাস্তা আল্লাহকে পাওয়ার পদ্ধতি আমাকে দেখায় দিবেন শুধু এটাই এই যে তিনি পৌরাস শরীয়তের বিষয়ে তার জানাশোনা আছে তিনি নিজেই কিছু জানেন না তিনি হাজারো মানুষের দায়িত্ব নিয়ে আসেন আল্লাহকে চিনানোর কি যোগ্যতা যোগ্যতা একটাই তিনি বাপ পেয়েছিলেন এটাই যোগ্যতা এই যোগ্যতা হচ্ছে আল্লাহকে চিনানোর প্রথম যোগ্যতা হচ্ছে সদ্য কোরআন তিনি পড়তে পারেন সদ্য কোরআন যদি পড়তে না পারেন তাহলে তার আল্লাহ পর্যন্ত কাউকে পৌঁছানোর যোগ্যতা নেই কারণ যে পথে তিনি পৌঁছাবেন এই পথ তিনি নিজে জানেন না আপনাকে কীভাবে পৌঁছাবে বরং এতে আপনি আরও বিভ্রান্ত হবেন কেন এই আপনার কাছে যে ঠিকানা ছিল ওটা জিজ্ঞেস করে করে আপনি পৌঁছতে পারতেন একটু কষ্ট হইলেও এখন যিনি আমার বাসা চিনে না সে যদি আপনাকে নিয়ে আপনার ঠিকানা পকেটে রাখাইয়া আপনাকে নিয়ে চললো আসেন আমার সাথে নিয়ে ডাকাত কি করলো এক গলির মধ্যে নিয়ে আপনার পকেটের টাকা টুকা ওরসের নাম দেওয়া সব বাইরে ছেড়ে দিল কেমন হলো ঘটনা আরে ভাই সে তো দিন জানে না সে আপনাকে আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাবে কিভাবে পৌঁছাবে স্পেশাল কিছু নাকি আল্লাহর পক্ষ থেকে তারা পেয়ে যায় এই এক ভ্রান্তি আমাদের সমাজে বহু চড়ায় আছে আমার আপন এক কাজ আপন গ্রামে শুনি দুইজন বসে বসে খালি পিটপিট করে অন্য ভাইরা বলেন যে ভাই দেখেন কি অবস্থা কি বলেন রোজা নাই এই হলো পীর আর এই হলো মরিত আমার ভাই মরিত আর পাশে তার পীর একটা রূপ আছে যেটা আমরা দেখি না এটা সে জানে আর আল্লাহ জানে দাদা বেকুফ কমব আল্লাহ তাল হুকুম জানেই না আল্লাহ হুকুম হচ্ছে কেউ যদি এই কথা বলে আমার দিল ঠিক আছে বাজ্যিক কি হইলো না হলো। এটা কোনো বিষয় না আমার দিল ঠিক সে ভণ্ড কোন সন্দেহ গুলা যতগুলা আছে निजेदे के मार्वती पीढ़ दावी कर सब भंड भंडेह ना कारण हम शरी मारे ना मार्थ ठीक आसम्भ परीक्षामूलक शर किस जाए परीक्षामूलक कि भाई तुम्हारोह जी थे হাত কাটে ফেললে কি রোহ যাবে কে বলেন একটা মানুষের হাত কাটে ফেললে রোহ চলে যাবে চোখ উঠা ফেললে রোহ চলে যাবে তো তাকে এরকম কিছু পরীক্ষা করলে কেমন হয় যে বাহ্যিক জিনিসের যদি কোনো দাম নাই তো তোমার শরীরে একটু ডাক দেই দিই ব্লেক দিয়ে একটা পুষ দিই যদি ব্যথা লাগে কেন ব্যথা লাগবে বাহ্যিক জিনিসের তো কোনো দাম নাই তোমার এইরকম মারিবত হাসিল হয়ে গেছে যে ভিতরে ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক তো তোমার শরীরের একটু কোনো হাকিকত নাই খাওয়া লাগে কেন শরীরে যেগুলো হালাল এগুলো নাকি তার কাছে তার জন্য খুব সুন্দর বলেছেন ভালো লাগে যে তাকে ধরে আইন ধরে আইন মানে দাওয়াত দিয়ে নিয়ে আসো ঘরে ঘরে দাওয়াত দিয়ে আইনা এক প্লেট গোবর সামনে হাজির করে দো মেহমানদারির জন্য ভাই খাও কি এটা গোবর কি খাওয়ার জিনিস হ্যাঁ খাও তোমার জন্যে তো হালাল হারাম কিছু নাই শরীরতে হারাম কিন্তু তোমার জন্য তো হালাল হারাম কিচ্ছু নাই তোমার সাথে তো আল্লাহর খাস সম্পর্ক হয়ে গেছে এখন পেটে কোনো রকম কিছু দিল হইতে হইল এটা হালাল না হারাম এটা দেখার তো কোনো জরুরত নেই খাও গোবর খাও কত বড় মারি পুটপি রয়েছে দেখি শান কোথাকার মানুষগুলাকে আল্লাহ থেকে যারা একটু সম্পর্ক আছে দেখেন একটু খেয়াল করেন যে এদের কাছে মানুষ দিনের কারণেই যায় এদের কাছে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য কত বড় বিভ্রান আর এই মানুষগুলাকে মুশ্রিক বানাইয়া ছেড়ে দেয় সে গিয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য। আর এই সে এখন ওই খাজার নামে মান্ন করতেছে বাবার নামে মান্ন করতেছে ইমান হারা হইতেছে সে এখন বাবার পায়ের মধ্যে সাজদা করতেছে এটাই তো শিখাইতেছে তাকে না তার প্রথম যোগ্যতা হইতে হবে সে কোরআন কিনা তার মধ্যে মুরির এত বড় বীর সাহেব বছরের মুড়ির কিন্তু এই ৩০ বছরে সুরে ফাতেহাটা শুদ্ধ হইল না আমি তো বলছি আপনার এই বছরেই তার কাছে যাওয়া আপনার বেকার তিনি হম কানি না হকানি পীর না আমি সে বিষয়ে যাচ্ছি না আপনি ক্ষমা খা গেছেন আপনি কোনো কাজ আপনার কোন কাজ হয় আপনার সুরাই শুদ্ধ হইলো না তো নামাজ শুদ্ধ হয় নাই কারো তিলাওয়াত শুদ্ধ হলো না তো নামাজ শুদ্ধ হয় নাই তো আপনার নামাজ শুদ্ধ না হইলে আপনার এই পীর ধরার মাকসাদটাকে পীর ধরার মাকসাদ তো এটাই আমি দিন শিখি নাই আমাকে দিন সহজভাবে পালনের রাস্তা দেখা যায় না এটাই তো মাকসাদ এখন আপনার নামাজই হয় না তো কি রাস্তা তিনি দেখাইছেন আপনাকে ও ভাই যার কাছে গিয়ে নিজের ইমানকে শেষ না করা এই হচ্ছে প্রথম কথা একজন আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করা দিনের উপর কায়ে হলে এটা এক জরুরি বিষয় একজন আল্লাহ আল্লাহওয়ালার সোহবত দরকার একজন আল্লাহ আল্লাহওয়ালার সোহবত দরকার আল্লাহ আল্লাহওয়ালার সোহবত আমার জন্যে কত কার্যকর এটা একটু উদাহরণ দিলেই বোঝা যাবে সহজ বিষয় তেঁতুলের উদাহরণ এটা খুব সহজ উদাহরণ তেঁতুলের উদাহরণ তেঁতুল হুজুর বলছে না আমাদের আমি হুজুর রেখে তেতুল হুজুর কত সুন্দর উদাহরণ দিচ্ছেন যে ভাই এটা কুদ্রতি বিষয় তুমি স্বীকার করো আর না করো এটা বাস্তবতা এটা বিজ্ঞান সম্মত কথা যে তেতুল এমন এক জিনিস তাকে দেখলে মুখে লালা আসে এটা স্বাভাবিক বিষয় এখন তুমি তোমার বউকে তেঁতুল বানাইবা না ঘরের মধ্যে হেফাজত করবা এটা তোমার জিনিস তোমার বিষয় তুমি যদি বাইরে ছেলে দাও এটা কুদরতি জিনিস তেঁতুল দেখলে যেমন মানুষের মুখে লালা আসে কুদরতি জিনিস তাকে দেখলেও যারা ছেলে তাদের মন চাবে সেও গুনাগার হবে সেও গুণাহার এটাই ছিল কথা কত সুন্দর কথা এটা কত রকমের শয়তানি বানাইছে তেঁতুল নিয়ে যাদের চিন্তা ভাবনা সারাক্ষণ তারা তো বিভিন্ন ব্যাখ্যা নিবেই তো আমাদের এই এই এই বিষয় আমাদের বিষয় কথা যে ভাই তেঁতুল দেখলে একটা জড় পদার্থ তেঁতুল তার রুহ আছে নাকি হ্যাঁ একটা রু আছে সমস্ত জড় পদার্থরই একটা রু আছে সে রু আমরা অনুভব করি না দেখি না একটা আল্লাহ জানে কারণ আল্লাহ বলে আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর তাজবি পরে রুহ যদি না থাকে তো আল্লাহর তাজবি কেমনে পড়বে কিন্তু ওই রুহ সম্পর্কে আমরা জানি না এই যা জানি না আমরা এটাকে জড়ো পদার্থ বলবো তেঁতুল একটা জড়ো পদার্থ এর মুহ নাই অথচ আপনি দেখেন এই তেঁতুলকে আপনার সামনে রাখলে আপনার মুখে লালা চলে আসে একটা জড় পদার্থ যদি আপনার মুখের মধ্যে লালা নিয়ে আসতে পারে আল্লাহ তালা এটুটুকু ক্ষমতা ওই জড় পদার্থের মধ্যে রাখছেন তো একটা আল্লাহওয়ালার সামনে আপনি গেলে ওই আল্লাহওয়ালা আসর প্রতিক্রিয়া আপনার অন্তরের মধ্যে পড়তে পারে না আমাদের এক হুজুর তিনি এক আলোচনা আমাদেরকে শুনাইছেন এক মজদিসের মধ্যে এক ভাই বাম হাতে পানি খাচ্ছেন বা বাম হাতে পানি খাওয়াত এটা শূন্যতার খেলাফ তো ওই ভাই পাশে এক আলেম ছিলেন তাকে ধরছেন যে ভাই বাম হাতে পানি খায় না এটা শূন্যতার খেলাফ ডান হাতে খান তো ওই বেচারা এমনি আমলটামোল নাই হুজুরদার এই সমস্ত নসিহত শুনলে গা জালা করে বলে আপনারা হুজুররা দিনকে এত সংকীর্ণ বানাইয়া ফেলছেন দিন বলে হুজুরাই সংকীর্ণ বানাইছে না হুজুর হুজুরগার কাজ নেই খায় নিয়া দিনকে সংকীর্ণ বানাই ফেলাম আর এই ফটোয়া দেওয়ার মালিক আল্লাহ তাল্লা তোমারে বানাইছে যে জিন্দগিতে আলিফ ও বড় নাই হ্যাঁ ওই নাস্তিকেরা টেলিভিশনে বসে বসে হুজুরকে বদনাম করে যে শরীয়ত নাকি এইরকম না শরীয়ত ভিন্ন কিছু এটা চেয়ে জানে চিৎ তামাশা মাঝে মাঝে চিন্তা হয় আর হাসি হয়ে যে বাচ্চাদেরকে যখন বলি যে বাবা আমার কাছে দাও তো বাচ্চা কী বলে আমাকে তুমি পারবা না আমার ছোট্ট বাচ্চা বাবা তুমি পারবা না আমি করি মানে আমাকে দিবে না আর তো ওই বাচ্চা যেমন বলে তুমি পারবা না এই সমস্ত খবিসদের এই কথাগুলো এরকম যে হুজুররা কি বুঝে কি বুঝবে আর আল্লাহ ছাড়া কিছুই বুঝে না তুমি বুঝছো দুনিয়ার শয়তানি এটা হুজুরা বুঝলেন তো বলতেছে যে ভাই এটাও আল্লাহর হাত এটাও আল্লাহর হাত আ? এটাও আল্লাহর হাত এটাও আল্লাহর দেওয়া হাত তো এই হাতে পানি খাইলে কেন কোন হাতে এই হাতে খাইলে সমস্যা কিন্তু ওটাই তো আল্লাহর হাত আল্লাহর সৃষ্টির মধ্যে এই পার্থক্য কেন করছো তুমি তো হুজুর খালি এরকম করছো আপনি আমাকে কি দেখাইলেন দেখাইলেন বৃদ্ধাংরে এটা দেখাইলে আপনি রাগ করলেন কেন আমি তো এরকম করতাম রাগ করতেন রাগ করতেন না আমি তো হাত দেখাই খালি এক পুরা হাত আল্লাহর সৃষ্টি আঙ্গগুলো তো আল্লাহ হাত দেখাইলে রাগ করলেন না এই বৃদ্ধাঙ্গুলি কেন রাগ করলেন বুঝা গেল কিছু আরেক মলিস পানির মধ্যে ফুল দিয়েছে বিসমিল্লা পইরা সুরা পইরা তো ভাই বলতে স্যার আপনারা এই সমস্ত অবৈজ্ঞানিক কাজকর্ম করেন রোগ হয়েছে ওষুধ খাবে কি ফুল দেন ফুঁয়ের কি কাজ ফুঁয়ের কি কাজ এই ফুল এটা লাগে নাকি এই পানি খাবে পানির মধ্যে ফুল আছে এটা যাবে নাকি তার ওষুধ পর্যন্ত তার ভিতর পর্যন্ত কাজ করবে এটা আপনি একটা ব্যাক করুুর কি বলে আপনি একটা ব্যাক করেন হাকি কথা আছে ফু দিলে গায়ে লাগে তাও কিছু আছে আমার কথা শরীরে লাগে না খালি কাম দিয়া রাগ হইয়া গেলে তো ফু যায় তার ওষুধের মধ্যে মধ্যে কাজ করবে না একটা কিভাবে বুঝলে ও ভাই আল্লাহওয়ালার সোহবতে গেলে আমার মধ্যে সংশোধন পরিবর্তন আসবে না এই যে কথাবার্তাগুলো এগুলো ফালতু কথা এগুলো ফালতু কথা একজন মানুষ নেককার মানুষের চোখবতে গেলে অবশ্যই আমার মধ্যে আর একটা প্রতিক্রিয়া হবে মানুষের কোনো সন্দেহ নাই জড় পদার্থর প্রতিক্রিয়া যদি আমার মধ্যে আসতে পারে আমার হাতের অঙ্গমঙ্গি যদি আমার শরীরে আঘাত করতে পারে আমার দিলে আঘাত করতে পারে একজন আল্লাহ যিনি শুধু জড় পদার্থ নন তিনি একজন মানুষ আশ্রফুল মখলুকাত আসবে না আপনি আমি আপনি বিশ্বাস না করলেও আমরা করি আলহামদুলিল্লাহ যারা করেন তাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে একজন আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করা কিন্তু বুঝবেন আল্লাহ আল্লাহওয়ালা যেন আলেম হয় এটা বুঝে নিয়েন আলেম ছাড়া তিনি আল্লাহ আল্লাহওয়ালা হইতে পারেন কিন্তু আরেকজনের দায়িত্ব তিনি নিতে পারেন না তিনি নিজে নিজে যা করার করেন আরেকজনের দায়িত্ব নেওয়ার জন্য তাকে ওই বিষয়ে জ্ঞানই হইতে হবে আরেকজনের দায়িত্ব যদি নিতে হয় তাকে ওই বিষয়ে জ্ঞানই হইতে হবে বাবা পীর ছিলেন বইলেই তিনি আপনাকে সব কিছু শিখাইতে পারবেন এটা অসম্ভব বিষয় এই হচ্ছে এক নম্বর কথা সংক্ষেপ করছি দুই নাম্বার কথা হচ্ছে নিজের আত্মা পরিশুদ্ধের জন্যে এস্তে কামাতের জন্যে দিনের উপর অটল থাকার জন্যে যে পদ্ধতিগুলো আমার জরুরি সেটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে মুহাত আল্লাহর জন্য একজন সঙ্গী নির্ধারণ করা আল্লাহর জন্যে কত দুস্তৈত আপনার আছে কত বন্ধু আছে এইরকম একজন বন্ধু বানায় আনেন সারাক্ষণ যার সাথে আপনি থাকবেন ঘরে আপনার একজন বন্ধু বানায় আনেন দোকানে আপনার একজন বন্ধু বানায় আনেন যার কাজ হবে আপনার ভুলগুলো ধরে দেওয়া আপনার কাজ হবে তার ভুল ধরা তার কাজ হবে আপনার ভুল ধরা কারণ এটা মানুষের একটা সভা মানুষের জন্য সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে নিজের ভুল ধরা আর সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আরেকজনের ভুল ধরা এই আপনার ভুল ধরার দায়িত্ব আপনি নিজে নিয়েন না এটা আপনার ভাইকে দিয়ে দেন যে ভাই সারাদিন তোমার সাথে আমি থাকবো আমার ভুলগুলো তুমি ধরাই দি। আর আমার কাজ হলো তোমার ভুলগুলো আমি ধরাই দিবো যেহেতুটা সহজ কাজ এইভাবে প্রতিদিন সে আপনার ভুলগুলো ধরায় দেয় আপনি তার ভুলগুলো ধরায় দেন ঘরে গিয়া ওই সাথী আপনার ভুলগুলো যতক্ষণ থাকবেন ধরাই দেবে সে আপনার ভুলগুলো ধরায় দিবে। সংশোধনের নিয়ম যদি থাকে এটা হচ্ছে একটা কার্যকর পদ্ধতি বড়োরা বলছেন এটা গজারি রহমতুল্লাহ আলী বলছেন এটা কার্যকর পদ্ধতিটা তিন নাম্বার হচ্ছে মহাসবায় নাস রাতে শোয়ার সময় নিজের নার্সের হিসাব নিজে নিজে নেওয়া সারাদিন আমি কি করেছি আর কেউ না জানলেও আমি জানি আমার দিলের মধ্যে এমন অনেক সূক্ষ্ম কল্পনা আছে আল্লাহ ছাড়া কেউ জানে আর আমি জানেছি চোখ কোথায় কোথায় গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইয়াল সুদুর তোমার চোখ কোথায় খেরান করছে আল্লাহ জানেন তোমার দিলের মধ্যে কি তুমি একসাথে করেন সারাদিনের অন্যায় সব একসাথে করেন এখন তো তব আর হাকি বোঝা আমাদের জন্য সহজে কম্পিউটারের যোগ কম্পিউটার যারা চালায় তারা তো জানে বিষয়টা খুব সহজ একটা একসাথে হ্যাঁ কিন্তু সমস্ত আমলগুলো গুলো একসাথে করে আল্লাহর কাছে একবারই বলো রব্বানা জালাম্নান খালি আস্ত করতে হবে তোর জন্য এটা না রানা এটা সর্বপ্রথম তিনি একবার যদি বলে যদি ইমান থাকে আপনার দুইটা একশো এক হাজার এক লাখ এক কোটি হাজার কোটি কত গুনার সংখ্যা কত বলেন গুনার সংখ্যাটা আপনি কত বলবেন বলেন না তার চেয়ে উপরের সংখ্যা আল্লাহ বলে দিচ্ছেন সেটা হচ্ছে তোমার থেকে পরিধপান পর্যন্ত হয় কত লক্ষ লক্ষ হাজার কোটি গুণা হইলে থেকে আসমান পর্যন্ত বসবে বলেন তো কোথায় আসমান তোমার গুণা যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয় আল্লাহর কাছে যদি সেই গুনার জন্য দবা করো সমস্ত গুণাই আল্লাহ তালা মাফ করে দেবে এটা হচ্ছে মহাসবাই নীসের হিসাব লওয়া নিজে নিজেই সারাদিন কত গুণা করেছি সবগুলো মনে করে একবার অল ডিলে ক্লিক করেন খালি একবার সবগুনাফাল আলহামদুলিল্লাহ এরপর সমস্ত ন্যাক আমলক আছে না কিছু ন্যাক আমল তো করেছেন এগুলার কী হবে এগুলাও হিসাবে আসবে এই ন্যাক সমস্ত ন্যাক আমলের যত ন্যাক আমল আপনি করতে পেরেছেন এটা আল্লাহ তালার রহম কিনা আল্লাহ তালার অনুগ্রহ কিনা তো আল্লাহ তারা করলে তার সুক্রিয়া আদায় করতে হয় কিনা করতে হয় সমস্ত ন্যাক আমলগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ যদি দুই রকাত নামাজও পড়তে হয় সুক্রিয়া তাও পরে নিয়ান সম্ভব না হইলে অন্তত আল্লাহামদুল্লাহটা তো বললেন এত করে কি হবে ওই গুনার জন্য তও করবেন আর ন্যাক আমল করার জন্য সুক্রিয়া আদায় করবেন এত করে কি হবে মাসায়াম এই গুণা এবং ন্যাক আমলকে উদাহরণ দিয়েছেন মেহমানের সাথে মেহমানের সাথে কত সুন্দর কথা মেহমানের সাথে উদাহরণ দিছেন কি উদাহরণ যে নে আমলের ইচ্ছা জাগা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা মেহমান আল্লাহ মেহমান পাঠাইছেন আর কোন ইচ্ছা জাগা এটা শয়তানের পক্ষ থেকে আসা মেহমান দুনিয়ার মেহমানের আচরণ হচ্ছে যেই মেজবান তার কদর করে যেই মেজবান তার আদর আপ্যায়ন ভালো করে ওই মেহমান ওই বাড়িতে ঘন ঘন যায় বারবার যায় তাই কি না। যে সমস্ত আত্মীয় স্বজন আপনি গেলে নারাজ হয় ওই বাড়িতে কেউ যায় না যারা উদার হয় সেই বাড়িতে সবাই যায় একদিন নিজে যায়। যখন দেখে ওই বাড়িটা অনেক উদার তখন একদিন বন্ধুকেও নিয়ে যায় আমার খালা বাড়িতে চল দেখবি কি খানা দেখেন নিয়ে যান বন্ধুকে নিয়ে যান মা বাবাকে নিয়ে যান আত্মীয় স্বজন সব নিয়ে যান কেন যে আমার খাল কত উদার একটু দেখো না আসা সব নিয়ে যান পক্ষান্তরে যদি একদিন যায় দেখেন খালা আপনাকে দেই খাওয়া তাকায় নাই পানি খায়া বলছে আজকা যা আবার আরেক দিন আসিস তো আপনার কেমন লাগবে ধরো আরেক দিন আসবো আচ্ছা ওই বাড়িতে আপনি কোনো বন্ধু নিয়ে যাবেন অপমানিত হওয়ার জন্যে জীবন ওই কাজ করবেন না করবেন ঠিক নেক আমল আল্লাহর পক্ষ থেকে আসা মেহমান এই হবে সে পর দিন এর পর দিন আপনার কাছে আর একা আসবে না সাথে আল্লাহামদুল্লাহ সহ আসবে এর দিন আলহামদুলিল্লাহ না আরেক বন্ধু আল্লাহ একবার আসবে বাড়তে থাকবে খেলে আসলেই মন চাইলেই করে ফেলেন মন চাইলেই করে ফেলেন দেখবেন খালি আর পত্রিকা আমলের তফিক খালি বাড়তি ঠিক যদি উল্টাটা করেন আপনি খালার বাড়িতে গেছেন খালা আপনার কদর করে নাই আপনি চলে আসলেন আপনি তো নফল আপনি খালার যেই মাধ্যমে আপন আপনার মা এই মার কাছে গিয়া বললেন মা তোমার বন্ধু আমার কদর করল না মা কি বলবে কি আমার বন্ধুর কদর করলো না ওই বাড়িতে আমিও যাবো নফল ছাড়ে দিছেন মন চাইছে নফল কিন্তু করেন নাই ওই নফল গিয়া ফরজকে নক করবে তোমার বোনের বাড়িতে গেছিলাম বোন আমার কদর করে নাই ফরজ বলবে যেই বাড়িতে আমার নফল আমার সন্তানের কদর হয় নাই ওই বাড়িতে আমি ফরজও যাবো না বলবে কিনা আপনি আজকে নফল ছাড়েন মুস্তাহাব ছাড়েন সুন্নত ছাড়েন আপনি নিশ্চিত থাকেন কদিন পর আপনার মন চাইবে ফরজ এটা নিশ্চিত ঠিক গুনার অবস্থা গুনার অবস্থাও তাই শৈতানের মেহমান দিবে এবার আমাদের বাড়িতে আসেন আর গুনার বাড়ি কই জানাম কই আপনারা দাওয়াত দিয়ে ওই জায়গায় নিয়ে ইচ্ছা মতো খুব ভালো লাগবে সেটা এই জন্য ছোট হোক সামান্য গুনার ইচ্ছা যদি জাগে সাথে সাথে ইনশালা একবার যদি আশ্রয় পায় দু একদিন আর আপনার ঘর বাড়ি ছাড়বে না আরো মেহমান নিয়ে হাজির হবে ঠিক আছে না ইনশাল ইনশাল্লাহ এক নম্বর হলো মুসাহাবাহ একজন আল্লাহ সহবত দরকার সংশোধনীর জন্য দুই নাম্বার হইলো একজন বন্ধু দরকার দিনের জন্য বন্ধু যে সারাক্ষণ আপনাকে দিবে তিন নম্বর হচ্ছে তবা করা ও ভাই এইভাবে যদি প্রত্যেক এই আমলটা চালু থাকে ইনশা আল্লাহ যাবে দিনের উপর আমি কায়ে থাকবো মৃত্যুর সময় ওই যে বলেছিলাম ফেরেশ তারা হাজির হয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিকা এনায়ত করলে আমি أخذ دعوان الحمد لله اللهم صلي على سيدنا محمد العبد وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللهم لا تدع في مقامنا هذا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها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 والغنيمه من كل بير والفوز بالجنه والنجات من يا رب البيت العتيق اعتق يا رب البيت العتيق اعتق رقابا আহবা বিনা যা চি না রিয়া তিন রবিহমা কম রবী সু ربي كما ربياني صغيرا اللهم إنك عفو تعب العفو فعفو عنا اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سختك والنار اللهم إنا نسألك الجنة ونعيمها وما يقربنا إليها من قول أو فعل أو عمل ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك توبة نسوحا وتوبة قبل الموت وراعة عند الموت وراعة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك اللهم اكفنا بحلالك عن حرامك وأغنينا بفضلك عن من سواك اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكثل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال আমাদের জিন্দিগির সব গুণাগুলো আপনি মাফ করে দেবেন মাফ না করলে আমরা অপদস্থ হব মাওলা ক্ষতিগ্রস্ত হবোলা আপনি মাফ করে দিলে আয় আল্লাহ আপনার হাবিব খুশি হবে মাওলা আমাদের গুনার দিকে না তাকাইয়া মাওলা আপনার রহমতের দিকে তাকাইয়া আপনার ওই গফার ওই সত্তার ওই রহমান রাহিম আপনি মাফ করে দেন মাওলা আপনি মাফ করে দেন ইয়া অপনি মাফ না করলে আমি কই যাবোলা আপনার দরবার পর আমাদের আর কোনো দরবার নাই পরিচয় দিয়েছেন আপনার সব গুণাগুলো মাফ করে দেন আমাদের উপর আপনার রহমত না হাসিল করেন সমস্ত রকমের গুনাহ থেকে আপনি হেফাজত করেন আমাদের সন্তানদেরকে হেফাজত করেন সমস্ত রকমের বালা ও থেকে হেফাজত করেন সমস্ত রকমের গুণা থেকে হেফাজত করেন লেখাপড়ায় বরকত দান করেন আই আল্লাহ আমাদের হায়াতকে আয় আল্লাহ আপনি পবিত্র বানাইয়া দেন গুণামুক্ত জীবন বানাইয়া দেন শূন্যতওয়ালা জীবন বানাইয়া দেন বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন শিড়িখ মুক্ত ইমান নসিব করেন মংলা আয়াল্লাহ আমাদের সমস্ত রকমের জরুরিয়াতকে আপনি কুট্রীতে হাতে মিটাইয়া দেন সমস্ত রকমের মুসিবতকে আপনি দূর করে দেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন মাওলা অনেকে ঋণগ্রস্ত আয়াল্লা ঋণ থেকে তাদেরকে উদ্ধার করেন মাওলা সমস্ত রকমের আপদ মুসিবত থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের মুরব্বান ক্রামকে আপনি মাফ করে দেন আপনজন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন আমাদের মা বাবাদেরকে মাফ করে মা বাবার কবরকে জাননাতে কবুল ও মঞ্জুর করে নেন ও সালিয়া মোহাম্মদ ও আলিহি ওজমাইন সুবহান ও সালামিল্লাহ